এটা তো আর এক মজার প্রশ্ন এটা এখন যিনি সরাই তিনি তো ভালো জানান আমরা কেমন জানি উনি কেন সরাই এলেন কাছে হয়তো অভ্যাস নাই আমরা আগে থেকে এক ধরনের অভ্যাসে অভ্যস্ত যে আমরা নামাজ পড়ার সময় মনে করি যে একটু আরামায় সে নামাজ পড়তে আসছি মসজিদে একজনের থেকে একজনের মাঝখানে এক হাতে এক দূরে থাকলে তো আরো সুবিধা একটু আরামায় এসে যে বাসের মধ্যে দেখবেন সিট ছোট থেকে একটু বড় বড় সিট হইলে একটু দূরে দূরে সিট হইলে ফাঁকাটা একটু বেশি হইলে আমরা সাত স্বাচ্ছন্দ্য বোধ করি না ওটা বাড়া বেশি তাই মসজিদ এসি বানাতেছি এত সুন্দর প্যান্ট দিতেছে এত কিছু আরামে নামাজ পড়ার জন্য তাহলে যত দূরে থাকা যায় তত আরাম বেশি এক হাত ফাঁক করে করে দাঁড়াইলে আরো আরাম একজনের গায়ের সাথে একজনের গন্ত লাগলো না কিছু লাগলো না দূরে দূরে থাকা এজন্য জন্য আমরা অভ্যস্ত রকম। কিন্তু এখন যখন আমরা বুঝতেছি যে আসলে আমাদের অভ্যাসটা সুন্নতের খেলাফ অভ্যাসটা হবে যে ফাঁক রাখা যাবে না ফাঁক রাখলে শয়তান সেখান দিয়ে প্রবেশ করে এই জন্য নবিসাম বারবার বলতেন ওলা তাজারুফুর শবর দা তোমরা মাঝখানে কোনো ফাঁকা রাখিও না শৈতানের জন্য তো সুতরাং এখন আমরা নতুন ভাবে যখন আদায় করতে যাই তখন আমাদের কাছে পায়ের সাথে একজনের পা লাগলে সালাম করি এখন নামাজের মধ্যে যখন পা লাগে তখন কিরে কোন বেয়াদবি এটা আমার নাতির সমান এটা আসে আমার পায়ের সাথে পা লাগাইবে এটা তো বেঁধবি আমার পায়ে সাথে পা লাগবে পা ধরে সালাম আমার নাতির সমান ছেলের সমান হেরা সে পা লাগাই দেন বা আমার সমবয়সী আরেক মুরব্বী লাগাই দেওয়া এক কথা এখন কথা হলো এটা শুননা সালামের সাহাবিরাও নবিসামের সাথে পা লাগাইতেন আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ হাদিস আছে যে আব্দুল্লাহ সংকোচবোধ করে দূরে দাঁড়াইছেন আর যতক্ষণ না বুঝবে আবার আপনি জোড়া করবেন না আপনার থেকে একজন দেখবেন যে দূরে নিচ্ছে আপনি আবার জোর করি যে দিবেন না যে উনি দূরে নিতে চাচ্ছেন যে ভালো উনি দূরে থাকুক উনি তো সুন্দর ভাবে চলা করুক কোনো ঝামেলা না করুক আমরা বেনামাজি যে নামাজে পড়ে না তার তো জোরে আমিন বলায় কি আসতে আমিন বলাই কি তার রাবুলি করায় কি না করায় কি এত নামাজে পড়ে না এই বেনামাজি যারা আছে আমরা নামাজি দ্বারা তারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে নামাজি বানাবো আমাদের দলে নিয়ে আসবো কিন্তু আমরা নিজেরা নিজেরা আবার গ্রুপ হবো না এই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহাক আমাদের সবাইকে সুন্নতের তৌফিক দান করবো